অমুল করা দিকে এই জনপদের মানুষকে আপনি প্রদর্শন করবেন এই জন্য আমি আপনার প্রতি কোরআন করেছি এবং আপনি ওই দিন সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে বিধি প্রদর্শন করবেন ইয়াল জামেয়ে যে দিনটার নাম ইয়মুল জামেয়ে লারাই ব্যাপী যে দিন আসার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাইমুল জামেয়ে অনেকগুলা নাম আছে আল্লাপ এবং একটা নাম হইল রহমানের মালিক ইয়মুদ্দিন কোনটা এখানে অর্থ কি এখানে মানে হিসাবের প্রতিদানের দিন দিনের কিন্তু কোরআনে কারি অনেকগুলো অর্থ আছে তোর মধ্যে একটা অর্থ হলো আল হিসাব এখানে আল্লাহ বলছেন মালিকি আলি কি আমাদের ময়দানের একটা নাম হলো ইউমুদ্দিন আবার সুরা আল ফেতার মধ্যে আল্লাহ বলছেন কমাদ্দিনে কেন হিসাব বুঝিয়েছে আবার আল্লাহ বলি দিন ইন ইহ दिन दीन आल्ला दिन दीन इला सम्पृक् हो दीन इल्ला दोले दोले दीन इल्लाबरे दीन, दीन इल्ला प्रश्न आसा दिन उ दिन अर्थ की মানে এই দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা তোমার জীবন ব্যবস্থা কোনটা ছিল উত্তর হবে উত্তর কি হবে ওয়াবিল ইসলাম ইসলাম ইসলামে দিনা ইসলাম ছিল আমার দিন এটা উত্তর হবে তাহলে আমি যদি বলি যে আমি পৃথিবীর সব ধর্মের অনুসারী তাহলে কি আমি ইসলামের অনুসারী হলাম যদি বলি যে আমি পৃথিবীর কোনটাই মানি না অথবা বলি যে আমি সবগুলোর পক্ষে নিরপেক্ষ একটাকে আমি পক্ষ অবলম্বন করি না অর্থাৎ যত রকমের যতটাই বলেন আপনি মুশরিক আপনাকে ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে কারণ কবরে যে দিনের প্রশ্ন হবে সেই দিনের উত্তর হবে হইবে ইসলাম কেউ যদি বলে যে আমি মানবতা আমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহ এটা গ্রহণ করবেন না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইসলামকে বলতে হবে ইন্না দিন ইসলাম বিশ্বাস করে যে হিন্দুরাও জান্নাতে যাবে ইহুদিরাও জান্নাতে যাবে খ্রিস্টানেরাও জান্নাতে যাবে আল্লাহর জমিনে যত ধর্মাবলম্বী আছে সবাই আল্লাহর আবাদত করে সবাই ব্যস্ত দেব কেউ যদি এই বিশ্বাস পোষণ করে সে কি মুসলিম থাকবে কেন থাকবে না সে কোরআনকে অস্বীকার করছে কারণ আল্লাহ যে ব্যক্তি অন্য কোন দিন গ্রহণ করে আল্লাহর কাছে সেই দিন গ্রহণযোগ্য নয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই দিন বাকিগুলা অনুসরণ করে কেউ যাবে এটাকেও বলতে পারবে না এই বিশ্বাস পোষণ করলে তার ইমানে থাকবে না আমাদের দেশে অনেক মানুষ জাহালত বসত মূর্খতা বসত এরকম বিশ্বাস করে সব ধর্মের এরকম অনেকে বলে মানুষ আবার বলে যে এক ধর্ম হয়। এরকম আছে। বলে যে এক ধর্ম হয়। এরকম বিশ্বাস পোশন করলে তার এখনো নিজেই মানে আনা নিজে কোনো মুসলিম হইতে পারে নাই আবার কেউ কেউ বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এরকম মানুষও আছে বলে যে ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম হইলেও শ্রেষ্ঠ ধর্ম এই কথা বললেও সে কাফে কারণ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কে কয়েছে আপনাকে কে বলল যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম একমাত্র ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম হলে তো এটা এটার নিচে যদি বলে যে রোল নম্বর এক তার অর্থ হইল ছাত্র আরো আছে শেষে আরো দশ বিশটা পঁচিশটা আছে তার মধ্যে সে এক নম্বরে যদি বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আরো ধর্ম পৃথিবীতে দশ বারোটা আছে সেটার মধ্যে ইসলাম এক নম্বরে শ্রেষ্ঠ অনেক মুসলমান অনেক মুসলিম আছে কথাগুলি ফুলতে থাকে নাই ধর্মই একটা আল্লাহ সুবান স্বীকৃতি একটা তো সেটা শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথাটাও ভুল এই কথা বলা যাবে না এই ইসলাম একমাত্র একমাত্র দিন এজন্য মাহারা দিন যেটা সেখানে কেয়ামতর ময়দানের একটা নাম হলোদ্দিন লাকুম দিন ইয় এখানে দিনের অর্থ কি আমরা আরো একদিন বলছি যেগুলো আগে বলছি আবার মাঝে মাঝে পরীক্ষা হবে আল্লাপা দুইবার বলছেন দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখানে দিন অর্থ কি না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ এই অর্থটা আমাদের দেশের অনেকেই জানে না এখানে দিন মানে ধর্ম মনে করে বসে আছে এখানে দিন মানি ধর্ম না এখানে দিন অর্থ হিসাব মানে আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব আপনার হিসাব আমি দিব আমার হিসাব আপনি দিবেন না প্রস্তাব দিয়েছিল যে আসেন আমরা আপনি আমাদের অনুষ্ঠানে, আপনি বড় বড় পূজার অনুষ্ঠানে আপনি সভাপতিত্ব করবেন অসুবিধে কি আমরাও আপনার যে ঈদের অনুষ্ঠান হবে ঈদের জামাতে আমরা সরি কম জুমার জামাতে সরি কমু তাইলে আর আমাদের মধ্যে আপনার মধ্যে কোনো বিভেদ থাকবে না আমাদের সামাজিক সম্প্রীতি কায়েম হয়ে যাবে আল্লা প্রথমে মানে যারা এই বিশ্বাস করো যে গানের অনুষ্ঠানেও আমি সভাপতি আছি ওয়াজ মাহিল সভাপতি আছি গানের অনুষ্ঠানে আসলে বিশ টাকা পাইবা আর মাহফিলের জন্য আসলে বিশ হাজার টাকা পাইবা আবার যারা মনে করে আমরা এদের পথ আল্লাহ নিজে দিয়েছে এরপরে রাসুলকে বলছে আপনি বলেন আপনি যার আবাদত করেন তোমরা যার আবাদত করো আমি তো তার আবাদত করি না কারণ আমাদের দুজনের আবাদতো বেশ কম আছে আমি আবাদত করি একমাত্র আল্লাহর তোমরা আবাদত করো অসংখ্য মাহবুদের তোমাদের আল্লাহ তোমাদের হিসাব তোমাদেরকে আল্লাহর কাছে আমার হিসাব আমাকে দিতে হবে এজন্য আমি যেহেতু এক মাহবুদের আবাদত করি সেই মাহবুদ যে সকল অনুষ্ঠানকে পারমিশন দেনা সেই অনুষ্ঠানে আমি যেতে পারি না এটাই আল্লাহ সব তালে বুঝাই দিছে কেয়ামতর ময়দানের একটা নাম হলো দিন কেয়ামতর ময়দানের আরেকটা নাম হল হাসরুল বলেন হুফাত মানুষেরা হাসর হাসর হবে হাসর মানে একত্রিত হবে কেয়ামতর ময়দানে হুফাতন ওরা তান এদের পায়ের মধ্যে কোন জুতা থাকবে না খালি পায় ময়দানে কারো কোনো থাকবে না জুতা আর ওরাতান শরীরের মধ্যে মাথায় টুপিও থাকবে না পাঞ্জাবিও থাকবে না শার্ট থাকবে না লুকিও থাকবে না নবিসাম বলেন হাসারের ময়দানটা হবে হোপাতান ওরাতান গোড়লা গোর্লা মানে হতবম্ব মানে একেবারে নগ্ন তারপরে নগ্ন অবস্থায় হতবম্ব অবস্থায় মানুষেরা উঠবে এই কথা শুনে তো আয়সারা দিয়ে আল্লাহ আশ্চর্য হয়ে গেল কি বলে আল্লাহ আমরা সকল মানুষ এইভাবে উঠবে আশারা দিলে তোমার বললেন এটা কেমন কথা পুরুষেরা নারীরা আর রাজু জামিয়া এই উলঙ্গ উঠবে কি শুধু পুরুষেরা নাকি আমরা মহিলারাও সবাই আসাদ হুমিলাবাদ একজন আরেকজনের দিকে তাকানোর সাইডে কেমত ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠোর আল্লাহ কেমত ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠোর যে কঠোরতার কারণে নারী পুরুষের দিকে তাকাবে না পুরুষ নারীর দিকে অত্যন্ত কঠোর এখানে কেয়ামতর ময়দানের একটা নাম দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ আর একটা নাম দিচ্ছেন জামেয়ে জামেয়ে যেদিন একত্রিত করা হবে জমা মানে একত্রিত করার দিনের দিনে বিভক্ত হয়ে যাবে একটা দল একটা ফারেক হয়ে যাবে জাননাতে আরেকটা ফারেক আরেকটা দল হয়ে যাবে জাহান্ন এই পৃথিবীতে দল কয়টা দল দুইটা এর বাইরে কোনো দল করা যাবে না দুইয়ের মাঝখানেও কোনো দল করা যাবে না এক দল হলোটা হলো একটা দল এই দুইটা দলে দুই এর মাঝামাঝি কিছু নাই হয় জান্নাতি অথবা জাহান্নাতি হয় মুসলিম অথবা কফের হয় মোমিন অথবা মুশরিক দুই এর আর কিছু নাই দুই এর একটা হতে হবে দলে বিভক্ত হবে জাল হমেদা যদি আল্লাহ দল বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি যার প্রতি তার মাসিয়ত হবে যার প্রতি তার ইচ্ছা হবে তাকেই তিনি তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর এটা একটা সিফার মানে আল্লাহ সোবান যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করাবেন এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে তো আমি জালেম হয়ে গেছি এটা তো আমার দোষ নাই কারণ আল্লাহ পাক সাথে সাথে ওই কথাটা বলে দিয়েছেন যে লোক নিজে নিজের নবসের উপরে জুলুম করে এটা আল্লাহ করে না এই জুলুমটা নিজে নিজের উপরে করে এই জন্য কোরআন একাডেমি দেখবেন যতগুলো আল্লাহর কারণে তোমরা জুলুম করো নাই আল্লাহর কারণে গুনা করো নাই গুণা করছো নিজের কারণে এই অপরাধের তবা করো রাব্বানা জোলাম না রাবুল্লাহ আলমিন আমরা আমাদের নিজেদের নফসের উপরে নিজেরা জুলুম করছি তুমি জুলুম করো আল্লাহর উপরে দোষ দেওয়া আল্লাহ না দোষটা হলো নিজের এই জন্য বান্ধা যত না আল্লাহর মাসিয়াতে রহমতের নিচে নিয়ে আসেন কিন্তু কেউ যদি চায় যে আমার আল্লাহর রহমতে দরকার নেই তাকে আনবেন কেন এজন্য আল্লাহ পাক বলছেন যারা জালেম তাদের কোনো তাদের কোন সাহায্যকারী নাই তাদের কোনো তাদের কোন অভিভাবক তাদের কোন বন্ধু তাদের কোন সাহায্যকারী নাই আমি তারা কে আল্লাহ সুবান বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে চায় ফাল্লাহ আল্লাহ তো হইলেন সুতরাং ওলি ধরতে হলে কাকে ধরতে হবে আমরা সবাই কিন্তু আল্লাহর অলি এখানে যারা বসে আছে সবাই আল্লাহর কি বলেন অনেকের বিশ্বাস হয় না অনেকে মনে আমি আবার আল্লাহর আল্লাহ বলতেছেন আল্লাহুয়ালিক